বিসিল হি রোহানিহীন মনূ কো অঙ্কুস কুমিং কুমার কুহ্ন হল ই عليها ملائكة غلاب شداد لا يعسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجسون ما كنتم تعملون. মনুত বু ইবো হি তৌবতো রসম সংজিং جَنَّاتٍ تَجْرِي কজরী تَحْتِهَا হল যৌমলুখি হুন্নীবল্লীন মনুম নোসাইন ঐ দী মনিং্য পূলু নোবনূর ইন্দীন্দ্রিল اللہ مہربانی پہ ہم قورانے پیے এখন کالی ماتور سکر پیش کردہ আয়াত থেকে। আট নাম্বার আয়াত পর্যন্ত তেলাওত করেছি হান এখানে এরশা ফরমান হে ইমান দারগন তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও যে আগুন আল্লাহ প্রজ্জ্বলিত করেছেন তার ইন্ধন হবে মানুষ এবং পাথর আর ওই আগুনের পাহারাবার হলেন কঠোর হৃদয়ের ফেরেশ থাকুন তারা ভীষণ শাস্তিদাতা তারা আল্লাহর আদেশ অমান্য করেন না এবং তারা তাই করেন যা আদেশ করা হয় আল্লাহ সুবহায়না হতে এই সুরায় তাহারি এই নম্বর আয়াত পর্যন্ত একটা প্রেক্ষাপট সামনে রেখে কিছু বিধান অবস্থা আলোচনা করেছেন যে আমরা গতকালকে আলোচনা করেছি আজকে বিষয়টা মূলত সকল ইমানদারকে লক্ষ্য করে আর এই পাঁচ নম্বর পর্যন্ত রাসুল্লাহ সাল্লিসাল্লামকেই লক্ষ্য করে আয়াত নাজিল হয়েছে বিধান দেওয়া হয়েছে আর এই ছয় নম্বর আয়াত থেকে মূলত সকল মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবাহান গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্দেশনা পেশ করছেন আল্লাহ সুবাহান নম্বর আয়াতের শুরুতেই সম্বোধন করেছেন হে ইমান হে ওই সকল লোকেরা যারা তুমরা ইমান এনেছ আল্লাহ ইমানের কথা স্মরণ করিয়া দেন পরবর্তী যে কথাটি বলতে চান সেই কথার প্রেক্ষাপটটা কি লক্ষ্যটা কি উপলক্ষটা কি কারা এটার উপলক্ষ তাদের কি আল্লাহ এখানে উদ্দেশ্য করে বলছেন যে ইমান দার্গন হে ওই সকল লোকেরা লুকেরা যারা ইমান এনেছিয়া দিন অর্থ ওই সকল লোকেরা যারা ইমান এনেছ যে তোমরা ইমানের ইমানের এনেছ তোমরা ইমানের দাবি করো ইমানের কথা বলো যদি তোমাদের ইমানের দাবিটা সত্য হয় প্রকৃত পক্ষে যদি তোমরা মুমিন হয়ে থাকো থাকো তাহলে তাহলে আল্লাহ আদেশ করছেন তোমরা নিজেদেরকে বাঁচাও অর্থ রক্ষা করা বাঁচানো বাঁচানো আংপুসম তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে কিসের থেকে কোন জিনিস থেকে বাঁচাও না আগুন থেকে বাঁচাও বাঁচাও তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও পরিবার বলতে কারা নিজের স্ত্রী সন্তান সন্ততি এবং নিজের অধীনস্থ যারা আছে তারা যদি নিজের খাদেম খাদেমাও হয় চাকর চাকরানি যারা আছে তারাও যদি হয় এরাও ইয়াহের অন্তর্ভুক্ত তোমার অধীনে যারা আছে তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আদি এবং অন্য যারা আছে এদের সকলকে বাঁচাও নিজেও বাঁচো বাঁচো তাদেরকেও বাঁচাও আগুন থেকে উমর রব্দ সাল্লাসালামকে প্রশ্ন করলেন নিজেকে আগুন থেকে বাঁচানোর কথাটা তো আমাদের বুঝে আসে আসে অর্থাৎ আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে আমরা বেঁচে থাকবো থাকব কিন্তু আমাদের পরিবার পরিজনকে আমরা কিভাবে বাঁচাবো দেখুন রাসুল্লাহ আলাইহাস্লাম বললেন বললেন তুমি তোমার পরিবার পরিজনকে ওই সকল কাজের আদেশ প্রদান করো যে সকল কাজের আদেশ আল্লাহ প্রদান করেছেন আর ওই সকল কাজ থেকে তাদেরকে বিরত রাখো যেই সকল কাজের ক্ষেত্রে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন এটাই হল তাদেরকে আগুন থেকে বাঁচানো তাহলে কথাটার অর্থ কি দাঁড়ালো কি প্রথমত আমি নিজে একটা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত যে আমি যেহেতু আল্লাহর প্রতি মানে তিনি আমার মালিক আমার মালিক তাহলে তাহলে আমি সিদ্ধান্ত কিনিলাম আমি আমি আমার মালিকের গুলামি করব আমি আর কারও গুলামি করব না আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলব আর কারো হুকুম মানবো মানব না আমার জীবনের সকল ক্ষেত্রে আমি আমার মালিকের মালিকের গুলামির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো জীবনের কোনো একটা ক্ষেত্র আর কাউকে মনি মালিক হিসাবে আমি গ্রহণ করব না কারো হুকুম মানবো না কারো এবাদতি করব না দাসত্ব করব না গুলামি করব না তখন তখন আমার কাজটা হয়ে যায় কি আমার স্ত্রী আমার সন্তান আদি আমার পরিবারের যারা আছে যারা তাদেরকে এই কাজের জন্য নির্দেশ প্রদান করা প্রদান আল্লাহর প্রতি ইমান আনা ইমান জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ হুকু মেনে চলা আমি তাদেরকে নির্দেশ প্রদান করব। সেইভাবেই তাকে পরিচালনা করব। এই ক্ষেত্রে তাদেরকে এলিম দিতে হবে আল্লাহর পরিচিতি তাদেরকে জানাতে হবে আল্লাহকে আল্লাহ নিজের পরিচিতি তিনি যেভাবে পেশ করেছেন সেইভাবে তাদেরকে জানাতে হবে আল্লাহর গুণাবলী আল্লাহর ক্ষমতা আল্লাহ এ সব কিছু তাদেরকে অবহিত করতে হবে যে মালিকের পরিচয় দিলে পরেই মানুষ সেই মালিক চিনতে পারে আর চীনে মালিকের গুলা আমি করবি আল্লাহ সুবাহ তার নিজের পরিচয় আমরা সহজে বুঝতে পারি তিনি কি করেন রাত এবং দিনের আবর্তন ঘটান। রাতের অন্ধকার যখন পৃথিবী সে যায় যদি আল্লাহ পূর্ব দিকে সূর্য উদয় না গোতাতেন দিনের কল্পনাও কেউ করতে পারত না দিন আর কখনো হত না আল্লাহ সুবাহ রাতের পরে দিন আবার দিনের পরে রাত আবর্তন করেন কে করেন এটা আল্লাহ করেন সাধারণ একটা বীজ থেকে মাটি থেকে যখন উদ্গত হয় এত দুর্বল থাকে সেটাকে ক্রমান্বয়ে লালন পালন করে আল্লাহ একটা গাছে পরিণত করেন করেন না এই যে বড় বট গাছটা দেখেন এটা কি প্রথম থেকেই বড় ছিল ছোট্ট একটা বীজ ছিল মাটির থেকে উৎপন্ন হয় মান মানুষের পায়ের তলে পিষ্ট হয়েছেন যে কোনো সময়টা একেবারে বিলীন হয়ে যায় কিন্তু এত দুর্বল একটা অবস্থা থেকে আল্লাহ এটাকে এমন ভাবে যত্নের সাথে লালন পালন করেন করে বড় করেন বিরাট এক বড গাছ হয়ে যায় যার নিচে মানুষ যার ছায় আশ্রয় নেয় নেই একটা চিন্তা করেন এই বড গাছের মধ্যে যদি বড় কোনো ফল দরত আর মানুষ যদি এর ছায় বসত আর সেই ফলটা পড়ে পেরে মাথাটা ফেটে যেত না কিন্তু এই এত বিরাট গাছ কিন্তু তার ফল একেবারে ছুট এটা যদি মানুষের মাথায় পড়ে কিচ্ছুই হয় না তাই না এক একসাথে কয়েকটাও যদি পরে কিছুই হয় না কিন্তু একবারে লিখ একটা লত লাউ গাছ দেখেন কত বড় লাউ দোড়ে তাই না কারণ এই লাউ গাছের নিচে কেউ গিয়ে আশ্রয় নেয় না ছায়ার নিচে গিয়ে ওটার ছায়ার নিচে কেউ বসে না কারণ আল্লাহ সুবাহানা হো তাহলে লিখ একটা লত এর মধ্যে এত বড় একটা ফল দিয়ে দেন আর এত বড় গাছ বট গাছ আর মধ্যে গুটা ধরে ছোট্ট ছোট গুটা এর সব কিছু আল্লাহর নির্দর্শন যদি কেউ আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তখন সে আল্লাহর মহিমা বুঝতে পারে তার জ্ঞান কতটুকু মানুষের জন্য কল্যাণকর যান তিনি তাই করেছেন করেছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো সেখানে তোমরা আল্লাহর ক্ষমতা শক্তি সামর্থ্য দেখতে পাবে আল্লাহর জ্ঞান গরিমা তোমরা দেখতে পাবে আল্লাহর মহাত্মত্ব মহানত্ব মর্যাদা তোমরা বুঝতে পারবে তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করবে না যে আল্লাহ কিসের তৈরি আল্লাহর আকৃতি কেমন এইগুলো নিয়ে তোমরা গবেষণা করবে না করবে আল্লাহর রূপ আকৃতি এগুলো নিয়ে চিন্তা করবে না বরং তোমরা চিন্তা করবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে এইভাবে আল্লাহ সুবহান তার এই সৃষ্টির মধ্যে নিজের যে অস্তিত্বের নিদর্শন রেখেছেন তার জ্ঞানের নিদর্শন তার হিকমতের নিদর্শন তিনি রেখেছেন বিচক্ষণতার নিদর্শন রেখেছেন এসব কিছু নিজের পরিবার পরিজন সন্তান আদি স্ত্রী তাদের সকলকে দাস করতে হবে বুঝাতে হবে এই এলিমটুকু তাদেরকে দিতে হবে দিয়ে আল্লাহর প্রতি সেই ইমানানয়ন কটাতে হবে তারা যেন বুঝতে পারে যে আল্লাহ সুবাহ এমন জ্ঞানের অধিকারী এমন ক্ষমতার অধিকারী আর তিনি এত বিচ্ছক্ষণ তিনি তীক্ষ্ণদর্শী তিনি সব কিছু দেখেন তার দৃষ্টির বাইরে কিছু নাই তাহলে আমিও তার দৃষ্টির মধ্যে আছি তারা যদি উপলব্ধি করে যে আমি আল্লাহর দৃষ্টির মধ্যে আছি আমি কখন আছি কোথায় আছি কিভাবে আছি তিনি আমাকে দেখছেন দেখছেন যদি কেউ মনে করে যে আমি কোথায় আছি কেমন আছি এটা আল্লাহ আমাকে দেখছেন তাহলে সব সময় সে আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকবে আল্লাহ না ফরমানি করতে সে ভয় পাবে আল্লাহ না ফরমানি করতে সে তখন ভয় পারবে যে আমি কেমন করে আল্লাহ নাফরমানি ফরমানি করি তিনি তো আমাকে দেখছেন আর তিনি এই ক্ষমতার অধিকারী মুহূর্তের মধ্যে আমাকে এখানে থামিয়ে দিতে পারেন আমার জীবন এখানেই তিনি শেষ করে দিতে পারেন এখানে তিনি আমাকে শাস্তি দিতে পারেন এই যে তার মধ্যে সন্তানাদি স্ত্রীদের মধ্যে এই এডিম টুকু দেওয়া দেওয়া প্রথম আল্লাহ সুবাহান প্রতি ইমান আর যে সকল বিষয়ের প্রতি ইমান আনতে আল্লাহ আদেশ করেছেন এই সকল বিষয়ের প্রতি ইমান আনয়ন করা এবং তা বুঝে শুনে আনয়ন করা আল্লাহ যে সকল কাজকে ফরজ করে দিয়েছেন সেই ফরজ কাজগুলো তাদেরকে জানানো এবং সেই ফরজ কাজগুলো কিভাবে পালন করতে হবে সেই পদ্ধতি শিকানো যে যা কিছু আল্লাহ হালাল করেছেন যা কিছু হারাম করেছেন সেইগুলো তাদেরকে জানানো সে এলিম দেওয়া এটা ফরজ এই বুঝে শুনে ইমান দেওয়া। আর আল্লাহ পক্ষ থেকে যে সকল আমলকে ফরজ করেছেন সেই ফরজ কাজগুলো সম্পর্কে তাদেরকে জানানো জানানো আর ফরজ কাজগুলো আদায়ের পদ্ধতি এলিম দেওয়া শিক্ষা দেওয়া জানানো জানানো হালাল হারাম শিক্ষা দেওয়া এটা হল ফরজ এটা মৌলিক এলিমের অন্তর্গত আর এটা ফরজ এটা নফল মুস্তাহাব নয় এই অর্জন করা প্রত্যেকে অন্বেষণ করা ফালাস করা অনুসন্ধান করা ফরজ প্রতিটি মুসলিম নরনারীর উপর প্রতিটি মুসলিম পুরুষ অথবা নারী সকলের উপর এটা শুধু পুরুষটাই অর্জন করবে না নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি এটা সমানভাবে ফরজ এটা কোন এলিন একেবারে দিনের জ্ঞানের যত শাখা প্রশাখা সে সব কিছু না সবকিছু ফরজের অন্তর্গত নয় নয় ইমান ইমান ইমানের বিষয় যা আছে এই সবগুলো সম্পর্কে জানা জানা বুঝে শুনে এর প্রতি মানা না এটা ফরজ অন্ধ পাবে না এটা বুঝে শুনে ইমানের যত বিষয়গুলো আছে সেইগুলো জানা এর নেগেটিভ সাইড যতগুলো ইমানের পরিপন্থী শির্ক এবং কুফুর আছে সেইগুলো জানা জানা বেঁচে থাকার জন্য শিল্প এবং কুপুর থেকে বেঁচে থাকার জন্য এটা ফরজ এটা ফরজ আর আমলের ক্ষেত্রে আল্লাহ যা কিছু খরচ করেছেন সেই সকল ফরজ কাজগুলো সম্পর্কে জানা জানা সহি শুদ্ধভাবে জানা তার পদ্ধতি আদায়ের পদ্ধতি নিয়ম কানুন সহ এটা জানা ফরজ হালাল এবং হারাম এবং এটা জানা খরচ জানা ফরজ হালালটা জানা প্রয়োজন ফরজ এই জন্য যে তার কিছু না কিছু তাকে গ্রহণ করতে হবে সেজন্য তার হালালটা জানা প্রয়োজন সে কোনটা গ্রহণ করবে এটা জানতে হবে আর হারামটা জানা প্রয়োজন এই এটা থেকে তাকে বেঁচে থাকতে হবে যদি হারামটা না জানে এটা বাঁচবে কেমন করে এই জন্য এই হালাল এবং হারাম জানাটা ফরজ এই মৌলিক এলিম এটা জানাটা হইল ফরজ প্রতিটি নারী পুরুষের জন্য আমরা যদি এই দিকটা চিন্তা করি আমাদের অনেক অনেক লুকি আমরা আছি যারা এসব পূর্ণভাবে জানি না অত চিটা ফরচা ফরজ কেউ হয়তো সালাদ ফরজ সিয়াম ফরজ জাকাব ফরজ হজ ফরজ এগুলা জানে কিন্তু আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ করা ফরজ। এটা অনেকেই জানে না ফরজ সমূহের মধ্যে অন্যতম ফরজ এবং আমি তো বলছি যে এটা হল মূল ফরজ জিহাদটা হল মূল ফরজ এটা মুখ্য আর সালাদ সিয়াম জাকাত হজ এগুলি গৌণ গৌন আল্লাহ শুধু সালাদ সিয়াম জাকাত হজ্জের জন্য মানুষকে দুনিয়ায় পাঠান নাই এসব আমল করার জন্য তসবিত আলিলের জন্য সালাদ সিয়ামের জন্য আল্লাহর অসংখ্য সৃষ্টিগুলো আছে তারা এগুলা করে চলছে মানুষকে যখন আল্লাহ খলিভা হিসেবে প্রেরণের ঘোষণা দেন তখন ফেরেশ থাগুন এই জবাবটাই দিয়েছিলেন আপনি কেন আবার এই সৃষ্টিটা পাঠাবেন পাঠাবেন আপনার গুণগান তসবিত আহলিল সবগুলো আমরাই তো করে চলছি সমগ্র ফিস থাকুন এবং সমগ্র সৃষ্টি জগৎ যা আছে আসমান এবং জমিন এবং এর মধ্যে যা আছে সব আল্লাহ তসবি করছে সালাদ আদায় করছে আল্লাহর হুকুম অনুযায়ী চলছে মানুষকে এইগুলো সাথে সাথে অতিরিক্ত একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হল আল্লাহর জমিনে তারা খলিফা এই পৃথিবীর মালিক আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ সুবাহ মানব জাতিকে চলার জন্য তিনি যেই বিধান দেন সেই বিধানগুলো তারা মেনে চলবে এবং অন্যকে মানতে বাধ্য করবে আল্লাহর পক্ষ থেকে আর এই জন্য প্রয়োজন প্রয়োজন তারা সবসময় পাহাড় আদারের ভূমিকায় থাকবে আর মানুষকে বাধ্য করার জন্য প্রয়োজন হবে তাঁদের শক্তির সেই শক্তি অর্জন করবে অস্ত্র হাতে নিয়ে থাকবে কেউ যাতে আল্লাহর না ফরমানি করতে না পারে আল্লাহর জমিনে তারা পাহারাদারের ভূমিকায় যেখানে আল্লাহর না ফরমানি যে করবে প্রথম তাকে নির্দেশ করবে আল্লাহর না ছেড়ে দাও যদি নির্দেশ অমান্য করে তার গারের উপর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেবে এই ভূমিকায় অবতীর্ণ থাকবে এই জন্যই আল্লাহ সুবাহান ইমানদারদেরকে দুনিয়ায় পাঠিয়েছে না এই এলিমটাও দিতে হবে এটা মৌলিক এলিম কাকে দিতে হবে নিজের পরিবার স্ত্রী সন্তান আদি সকলকে আর এগুলা দিলে পরেই তারা এ থেকে বেছে থাকতে পারবে এবং আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবে আর যখন তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেছে থাকবে তখন তারা আশা করা যায় জাহান নামের আগুন থেকে তারা বাসবে। আল্লাহ সুবাহানাহু তালা এখানে এই কর্তা আদেশ করেছেন যে হে ইমানদারগন তোমরা নিজেরা বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে কোন আগুন যে আগুন আল্লাহ প্রজ্জ্বলিত করেছেন করেছেন অনন্তকালের জন্য এখনো বিদ্যমান এটা এমন নয় যে পরে আল্লাহ তৈরি করবেন এখন থেকে বিদ্যমান আল্লাহ সুবাহ আহ সেই আগুনকে প্রজ্জ্বলিত করে রেখেছেন সেই জ্বালিয়ে রেখেছেন যে আগুন সে আগুন হল জাহান নামের আগুন সেই জাহান নামের আগুনকে আল্লাহ সুবাহানি রেখেছেন সেই জাহান নামের আগুনের আগুনের জ্বালানি কে হবে কে হবে জ্বালানি হবে মানুষ এবং পাতর যার লাখরি হবে জ্বালানি হবে মানুষ এবং পাতর পাতর সেখানে মানুষকে আল্লাহ সুবাহানুতলাহলা আমাদের এই সাধারণ আতৃতিথিতে রাখবেন না কোন হাদিসে জাহান নামে যারা যাবে জাহান নামের শাস্তি অধিক মাত্রায় ভোগ করার জন্য তাদের দেহটাকে আল্লাহ এত বড় করে দেবেন তার এক কাপ থেকে অন্য কাদের দূরত্ব হয়ে যাবে সত্যর মাই কোন বর্ণনায় আছে সাতশো বছরের পথ হয়ে যাবে এক কাপ থেকে অন্য কাদের দূরত্ব তারাই জাহান নামের মধ্যে আগুনে প্রজ্বলিত হবে শাস্তি বুক করবে আতাদের তাদের চোখ থেকে পানি ধরবে তাদের কান্নাকাটির কারণে দুই চোখ থেকে পানি প্রবাহিত হতে হতে দুই গালের মধ্যে দুইটা নহর হয়ে যাবে নদী হয়ে যাবে যেই নদী দিয়ে নৌকা চালানো যাবে তাহলে তাদের আকৃতি কেমন হবে কত বড় হবে আল্লাহ এই ধরনের আকৃতিতে শাস্তি বুক করার জন্য তৈরি করবেন তাদের এই কান্নাকাটি থেকে ফেরে একটু দয়ামায়া দেখাবেন না কক্ষনো নয় নয় তখন তারা বলবেন তাদেরকে এখন আরো কাদো তোমাদের এই কাঁদার জন্যই তোমরা এখানে এসেছ তোমরা কাঁদতে থাকো কিন্তু তোমাদের এই কান্না কান্নাকাটির কারণে তোমাদের আঁজাবের কোনো কমতি হবে না এরা যেন দুনিয়ায় বেশি করে হাসে আর পরকালে যেন বেশি বেশি করে কাঁদে এরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহ না ফরমানি করে আল্লাহ তাদের কাজটা কি এই দুনিয়ায় বেশি তারা হাসি তামাশা করবে রং ফুর্তিতে তারা থাকবে আমোদ ফুর্তিতে তারা থাকবে দুনিয়ার মজা তারা ভালো করে চেখে নেবে চেখে যা সাপ নেওয়া দুনিয়াটি নিয়ে নেবে আর পরিণামে কাদা ছাড়া আর কিছু নাই তাদের পালিয়াবকু কাতি অধিক মাত্রায় তারা কান্না কান্নাকাঠি করবে আল্লাহ সুবাহানুতালা এই জাহান নামের জ্বালানি করবে মানুষ এবং পাতর আল্লাহ সুবাহান আহ তালা ওই আগুন থেকে তুমরা বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাতর সেই আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো নিজের পরিবার পরিজনকে বাঁচাও বাঁচাও রাসুল্লাহ আল্লাহ ওই ব্যক্তির প্রতি রোহাম করুন হে আমার স্ত্রী এবং সন্তান তোমাদের সালাদ তোমাদের সিয়াম তোমাদের জাকাত তোমাদের এতিম তোমাদের মিসকিন তোমাদের প্রতিবেশী প্রতিবেশী আশা করা যায় করা তোমরা সকলে সকলে আল্লাহ রহমতের দ্বারা জান্নাতে হাসিল করতে পারবে এর অর্থ কি কাসলুল্লাহ আলিম বললেন বললেন হে আমার স্ত্রী এবং আমার সন্তান আদিগণ আদিগণ তোমরা তোমাদের সালাদ তোমাদের সিয়াম সিয়াম যতভাবে আদায় করো কোন গাফলতি করো না সালাদ সিয়াম তোমরা ছেড়ে দিও না অমনোযোগী হও না তোমরা যদি জাননাতে যেতে চাও আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের সালাত এবং শিয়ামের মধ্যে নিজেদেরকে নিয়োজিত আর তোমাদের জাকাত এই ব্যাপারে তোমরা গাফিল হবে না যখন জাকাত খরচ হবে হিসাব করে করে জাকাত গুলো তোমরা আদায় করে দিবে। জাকাতের ব্যাপারে কোনো ধরনের ত্রুটি করবে না আর তোমাদের যারা এতিম আছে মিসকিন আছে প্রতিবেশী আছে তাদের হক আছে তোমাদের প্রতি তাদের হক গুলো ভুলে যায় না তোমাদের আশপাশে তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যে সকল এতিম আছে মিসকিন আছে আর যে সকল দরিদ্র অসহায় রোগাক্রান্ত প্রতিবেশীর আছে বা স্বাভাবিকভাবে স্বচ্ছল প্রতিবেশীর আছে সকলেরই হক আছে তোমাদের উপর তাদের হক ভুলে যেও না এতিমের হক আদায় করুক সে পিতা হারিয়েছে তাতে কি তোমাদের কাছে আছে সেই তোমাদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তার অভাব অনটন পূরণ করে তোমরা পিতার অভাবকে তার কাছ থেকে ভুলিয়ে রাখবে তার প্রতি তোমাদের দায়িত্ব যথাযথ পালন করবে মিসকিন যে ব্যক্তি দরিদ্র ইমানদার সহায় ব্যক্তি তোমাদের দারে কাছে আছে সেই দরিদ্র লোকদের অভাব অনটন দূর করবে সাধ্য অনুযায়ী নিজেরা পেট পুরে খাবে আর অন্যরা তোমার পাশে না খেয়ে থাকবে এটা যেন কক্ষো না হয় বলেছেন যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী উপোস তাকে না খেয়ে থাকে সে আমার উন্মতের কেউ নয় সরাসরি আমার উন্মতের কেউ নয় নয় প্রতিবেশীর হক এমন ভাবে বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহাম তিনি বলেন তিনি বলেন তোমরা যখন যখন তরকারি রান্না করো পানির পরিমাণটা একটু বাড়িয়ে দাও যাতে পরিমানে বেশি হবে হলে পরে এর থেকে একটা অংশ তোমার প্রতিবেশীকে দিতে পারবে হতে পারে তুমি অভাবের মধ্যে দিতে পারো না যা আছে তোমার জন্য তোমার তরকারিতে একটু বাড়িয়ে যাতে তরকারির পরিমাণটা বাড়বে তা থেকে প্রতিবেশীকে দিতে পারবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আরো বলেছেন বলেছেন তুমি যদি তুমি যদি তোমার বাচ্চাদের জন্য ফল মূল নিয়ে নিয়ে আসো তাহলে গরের ভিতর সে বাচ্চাদেরকে এগুলো খাওয়াও আর ফলমূলের মূল সেই ছাল বাকল বাইরে ফেলো না কি কারণে যদি তোমার সামর্থ্য থাকে তোমার সন্তান জন্য যে ফলমূল নিয়ে এসেছো সেখান থেকে প্রতিবেশীকে কিছু দাও প্রতিবেশী সন্তান কিছু দাও আর যদি সামর্থ্য না থাকে দিতে না পারো না পারো ভিতর লুকিয়ে বাচ্চাদেরকে খাওয়াও খাওয়াও কারণ এই সালমুল যদি বাইরে ফেলো প্রতিবেশীর বাচ্চারা দেখবে সেই বাচ্চারা তার অভিভাবকের কাছে মা বাবার কাছে চাইবে। কিন্তু তারা যদি দরিদ্র হয় দিতে না পারে তখন তারা মনে কষ্ট পাবে রাসুল্লাহ সাল্লু আলি আসসালাম কিভাবে প্রতিবেশীর হক বর্ণনা করেছেন তিনি এমন ভাবে প্রতিবেশীর হকগুলো বর্ণনা করলেন কোন সাহাবা মনে করতে থাকলেন হয়তো প্রতিবেশীদেরকে সম্পদের ওয়ারিস করে দেবেন তারা ভাবতে থাকলেন হয়তো তাদেরকে সম্পদের ওয়ারিস করে দেবেন আন প্রতিবেশীদের হক এত এত বেশি বর্ণনা করতে থাকলেন তাহলে এতি মিসকিন প্রতিবেশীর হক তোমাদের আছে কাকে বলবে নিজের স্ত্রী সন্তান আদিদেরকে বলবে তোমাদের যে সকল এটিম আছে প্রতিবেশী আছে তাদের হক আছে তোমাদের প্রতি সেই হকটা কি কি সেইগুলো তাদেরকে জানাবে সে এলিম দেবে দিয়ে সতর্ক করবে তাদের হক তোমরা ভুলে যাও না যদি সহিভাবে সঠিক নিয়মে সময়ে নিয়মিত সালাত আদায় করো সিয়াম পালন করো জাকাত আদায় করো এতিম মিসকিন প্রতিবেশীর হক আদায় করো আশা করা যায় তোমরা সকলে একসাথে আল্লাহর জান্নাতে দাখিল হবে যে ব্যক্তি এইভাবে নিজের স্ত্রী সন্তানাদিদেরকে উপদেশ দেয় রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলছেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন তিনি আরেকটি হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্লু আলহিহা বলেছেন বলেছেন যে ব্যক্তির স্ত্রী সন্তানাদিগণকে সে এলিম শিক্ষা দিল না ইমান শিক্ষা দিল না দিনের পথে চালানো না চালানো না জাহান নামের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি আজাবের মধ্যে লিপ্ত থাকবে এই স্ত্রীর সন্তান আদিও শাস্তির কারণ আজাবের কারণ এই নিজের স্ত্রী সন্তান আদিদেরকেও আগুন থেকে বাঁচাতে হবে নিজেও বাঁচতে হবে এটা আল্লাহ সুবাহ এই আদেশ এখানে করেছেন সেই আদেশটা আদেশটা এমন ভাবে করলেন সাথে সাথে ভয় দেখালেন যে এমন আগুন থেকে বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর আর এই পাথর পাথর আল্লাহ সুবাহান্না কাটি করে ফজ্জার উমিনুলহার ইন্না লামাশিয়াত আল্লাহ সুবাহানা পাথরের ব্যাপারে কি বলছেন যে পাথর থেকে পানি নির্গত হয়ে নদী নালা প্রবাহিত হয় যে পাহাড় থেকে পানিগুলো নেমে আসে এগুলা হলো পাথরের ক্রন্দনের পানির পাথর যে কান্নাকাটি করে কি কারণে পাথর যখন জানতে পেরেছে জাহান নামের জ্বালানি হবে সে। এই ভয়ে পাথর কান্নাকাটি করছে আর আল্লাহর ভয়ে কখনো উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু তোমাদের অন্তরটাও বেশি পাতরের চেয়ে কঠিন না কিন্তু বলছেন কঠিন কঠিন তাদেরকে যতই নসিহা দেওয়া হয় সেই নসিহা তার অন্তরে গিয়ে পৌঁছে না যেই পাতর আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করে তার জায়গায় থাকতে পারে না স্থির থাকতে পারে না সে সেখান উপর থেকে নিচে পতিত হয়ে যায় আর মানুষ তো এর চেয়ে অনুভূতি প্রবণ বেশি তার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ তাদেরকে দিয়েছেন পাথরের চেয়ে তো মানুষের আরো বেশি কান্নাকাটি করার প্রয়োজন ছিল আল্লাহ সুবাহ বলছেন সেই জাহান নামের পাহারাদার হলেন তৈমন ফেরেশাগন যারা কঠুর কঠোর হৃদয় হৃদয় এদের মধ্যে কোন দয়া মায়া নাই এরা এত নিষ্ঠুর তাদের মধ্যে কোন দয়া মায়া নাই মানুষের প্রতি যে এত কষ্টে কষ্ট করবে আগুন দিয়ে পুরানো হবে চিৎকার করবে কান্নাকাটি করবে এই জন্য কখনো একটু দয়া হবে তাদেরকে রেখাই দিবে এমন না। এদের মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই। দুনিয়ায় মানুষ বিভিন্ন স্থল চাতুরি করে ঘুষের বিনিময়ে বিভিন্ন ধরনের অভিনয় করে কঠোর হৃদয়ের কোন রাজা বাদশাকেও মানুষ তা হৃদয় গলিয়ে দিতে পারে কিন্তু এই ফেরস তাদের কাছে কোনো গুষ চলবে না তাদের কাছে অনুবিনয় করে কোন লাভ হবে না তারা কঠোর হৃদয়ের তারা শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ তাদেরকে পয়দা করেছেন এই ফেরস থাগন ভীষণ কটুর হৃদয়ের হৃদয়ের হৃদয়ের আমার আল্লাহ তাদেরকে যা আদেশ করেন সেই আদেশ তারা অমান্য করেন না তাদেরকে আল্লাহ যে আদেশ করেন সেই আদেশেই ফেরস থাকুন কোনদিন অমান্য করে না লঙ্ঘন করে না আল্লাহ যা আদেশ করেন তাই তারা করেন আল্লাহ যে আদেশই করেন সেই আদেশই তারা পালন করে এমন কঠোর হৃদয়ের ফেরেশ থাকুন এই জাহান নামের ফাহার আদার তাহলে তোমরা সেই আগুনের তাহারাদাররা যেহেতু এত কঠোর হৃদয়ের কোন রেহাই পাবে না পাবে না সেহেতু ওই আগুন থেকে তোমরা বাছো আর নিজের পরিবার পরিজনকেও বাছাও তুজা কুম তুমাল হে কাফিরগন আজকের দিনে তোমরা কোনো উজর পেশ করো না তোমরা যা করছিলে শুধুমাত্র তারই বদলাশ ছয় নাম্বার আয়াতে আল্লাহন তালা ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন ইমান আগুন থেকে বাঁচবেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেরাও বাসবেন নিজের পরিবার পরিবহনকেও বাঁচানোর জন্য তারা চেষ্টা করবেন আর সাথে সাথেই আল্লাহ কাফের কথা বলছেন যারা আগুন থেকে বাসবে না নিজেরা নিজেরা অস্বীকার করবে আল্লাহর হুকুম মানতে মানতে দুনিয়ায় আল্লাহর হুকুমের নাফর মানি করবে আল্লাহর অবাধ্য হবে রাসুলের অবাধ্য হবে আর পরিবার পরিজন কেউ এইভাবেই নাফর মানির পথের পরিচালনা করবে এরাই হলো কাফের যারা আল্লাহর আদেশ পালন করতে অস্বীকার করবে তারাই কাফের কাফের তো কি অস্বীকারী অমান্যকারী অকৃতজ্ঞ সত্য গোপনকারীনকারী সকল মানুষই সত্য জানে জানে কম বেশ সকলেই জানে কিন্তু এরপরও এটা গোপন করে নিজে পালন করে না আল্লাহর ফরজ হুকুম যা আছে অধিকাংশই মুসলিম নামদারি লোক অন্তত পক্ষে সকলেই জানে কিন্তু এরপর অধিকাংশই আবার পালন করে না যখন পালন করে না আল্লাহর এই আদেশগুলো হুকুমগুলো পালন করে না এর প্রতি অনিহা প্রদর্শন করে এর বিপরীত কর্ম পরিচালনা করে মূলত তারা কুফ ফৃতি মজ্জিত আর যারা সরাসরি অস্বীকার করে এর বিপক্ষ অবস্থা নিয়েছে তারা তো সুস্পষ্ট কাফের সকল কি লক্ষ্য করে আল্লাহ বলছেন হে কাফের দলের হে ওই সকল লোকেরা যারা কুফরি করেছো। যারা কুফুরি করেছ নাফর মানি করে চল্লার অবাধ্য হয়েছ না আজকে কোনো ওজর পেশ করো না বাহানা পেশ করো না কোনো কারণ পেশ করো না আমরা এই কারণে আল্লাহর হুকুমিটা মানতে পারি নাই ওই কারণে পারি নাই এই বাহানা পেশ করো না তোমাদের কোন আজ কাজে লাগবে না যেটা এখন দুনিয়ায় অনেকেই ওজোর পেশ করে পেশ করে সালাত করে না ইমানদার তাকে সালাতের কথা বললে দেখবেন কত উজোর পেশ করে আমার কাপড়টা ঠিক না বিভিন্ন বাহানা বিভিন্ন আমি তো এখন দেখবেন আমাদের এখানে ডিউটি যারা করে তো সকাল ছয়টায় আসলাম আসলাম বারোটা সাড়ে সময় যাই ইতিমধ্যে যে কাপড় চুপড় পেশাবটা সব করলে পরে ঠিক থাকে না অনেকে আছে বলে যেহেতু আসলাম এই ১২টার সময় ছয়টার সময় যাব যাবো কাপড় তুপর ইতিমধ্যে তো নষ্ট হয়ে গেছে কিভাবে সবাদ পরবো কত বাহানা কত বাহানা এই বাহানা দুনিয়ায় পেশ করা যাবে কিন্তু হাশের ময়দানে আল্লাহ সরাসরি তাদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে দিবেন আজকের এই দিনে তোমরা কোন বাহানা পেশ করো না কোন কারণ পেশ করো না অজুহাত পেশ করো না আল্লাহ না ফরমানি করেছিলে কেন কোন কারণে আমি নিরুপায় ছিলাম আমার উপায় ছিল না আমি অক্ষম ছিলাম এই সব কথা আজকের দিন আর চলবে না লা আল্লাহ সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে দেবেন আজকের দিনে কোন ধরনের বাহানা পেশ করো না উজর পেশ করো না তোমাদের কোন কৈক আজকের এই দিনে কোনো কাজে লাগবে না আজকের দিনটা কি দুনিয়ায় তোমরা যা করেছিলে তার বদলা দেওয়ার দিন আজকের দিনটা হল এই বদলার দিন এটা হল ইয়ুল জাজা এই দিনটা হল ইয়উমুল জাজা বদলার দিন তোমরা দুনিয়া যা করেছিলে তার বদলা পাবে আজকে এখানে ভালো মন্দ কিছুই করার আর ক্ষমতা নাই এখানে চাইলে ভালো কিছু করা যাবে না মন্দ কিছু করা যাবে না বরং তোমরা যা করে এসেছিলে তারই বদলা আজকে দেওয়া হবে দেওয়া হবে যদি ভালো কাজ করে যায় তার বদলাটা সে পাবে মন্দ কাজ করে যায় সে মন্দ কাজের বদলাটা সে পাবে এটা হলো বদলার দিন এটা হল ইয়উমন যাতা আজকেরই দিনে কোন ধরনের বাহানা কোন অজুহাত কোন কারণ কোন কৈফিয়ত কোন কিছু কাজে লাগবে না কেউ অপরাধ করলে অপরাধের পিছনে একটা কারণ সে তৈরি করে নেয় করে আমি এই কারণে এটা করতে আমি নিরূপায় ছিলাম আমি বাধ্য ছিলাম এই জন্য করেছি একজন খুনি যখন খুন করে তার পিছনে যুক্তি থাকে সে বলে আমি যদি তাকে খুন না করতাম তাহলে সে আমাকে খুন করে ফেলত এই আমি বাছার জন্য তাকে খুন করেছি ডাকাত ডাকাতি করে সে তার অজুহাত পেশ করে আমার চলার কোন পথ নাই আমার জীবন বাঁচানো আমার জন্য পরশ পর জীবন বাঁচানোর জন্য আমি ডাকাতি করি কিন্তু তা তো আবার একা আমি খাই না এ থেকে দান কড়াতো করি ডাকাতি করে এনে হুজুরদেরকে দাওয়াত দিলে আবার হুজুরদেরকে পাইতেও সমস্যা নাই দল বেজে লাইন ধরে ডাকাতের বাড়িতে হুজুরা যায় দাওয়াত খাইতে এদেশের হুজুরদের অবস্থায় মনেই। সুদকুর সুদকুর সে সুদের দ্বারা যা অর্জন করে তা থেকে আবার হুজুরদেরকে কিছু খাওয়ায় হুজুরদেরকে ঘুষ দেয় মানে খাওয়া মানে হুজুরদেরকে দাওয়াত দিলো ঘুসকুরের বাড়িতে দাওয়াত পাইলে হুজুরা তো মনে করে যে একটু টাকা বেশি পাওয়া যাবে এই জন্য দৌড় দেয় খায় ভালো করে মুরগির রান আর কিছু টাকা দেয় পকেটে ভরে চলে আসে তখন এই ঘুসকুরো মনে করে সুদকুরো মনে করে আমি সুদ খাইলে কি হবে আমি তো একাই নাই নাই এত হুজুরা এতে অংশ পাচ্ছে এই সুদের অংশ তো হুজুরদেরকেও দিচ্ছি যদি গুণা হই তাহলে আমার না যদি সুদের কারণে যেতে হয় আমি একা হুজুরাও যাবে সুদের হুজুরা জেনে বুঝি আমার কাছ থেকে সুদের একটা অংশ তারা নিয়েছে খাইছে এবং নিয়েছে আমাদের দেশের হুজুরদেরকে এগুলা দেয় এগুলো দেয় দিয়ে সেই সুদ মনে করে যে কোনো না কোনো ভাবে হুজুরদেরকে যখন খাওয়াইলাম তাহলে তো তার আমার জন্য দোয়া করলো সব কিছু মাফ হয়ে গেল গল্প শুনেছিলাম এক চুরু গরু চুরি করে গরু চুরি করে এনে চিন্তা করছে সব সময় গরু চুরি করে আনে আর বিক্রি করে একদিন চিন্তা করলো যে একটা গরু অন্তত পক্ষে আল্লাহ দান করে লোকদেরকে খাওয়াই দেয় দেয় সে একটা গরু জোবাই করেছে আয়োজন করেছে হুজুরদেরকে দাবার দিয়েছে হুজুর যখন খাইতে বসছে তখন হুজুরদেরকে খাওয়ার আগ বলতেছে दावा दिए आपनारा खबर सामने रेडी तो चिंता कर लगता आपन केपराधी परा जो दुआ कर दुआ करबा कर विषय से बलो जी दावा दिए अपनार आल्ला दिन एके बारे नाइ बस আপনারা আল্লাহ প্রিয় বান্ধা আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এই জন্য আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি তো আমি কিছু অপরাধ করি আপনারা দোয়া করেন আমি যাতে অপরাধ থেকে মুক্ত হতে পারি আর গুনা খাতা যদি আল্লাহ মা করে দেয়। বিষয়টা হলো গরুটা আমি চুরি করে এনেছিলাম এনেছিলাম গরুটা চুরি করে এনেছিলাম এটা হচ্ছে অপরাধ হয়েছে এখন আপনারা বিচার করে দেখেন আমি কিন্তু চুরি করলেও আমি একা খাইনি দেখেন কত এটি মিস্ক দরিদ্র মানুষ আর আপনাদের মতো হুজুরদেরকেও দাবা দিয়ে আনছি আপনাদেরকেও খাওয়ার জন্য গরুটা জবাই করেছি আল্লাহর নামে আল্লাহর নামে হুজুররা একটু চিন্তা ভাবনা করে তারা বলল যে যে একজন বড় মুফতি তুমি চুরি করেছো এটা পাক করেছো আর যখন তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো এই তিমিসকে খাওয়াচ্ছো এটা সোয়াবের কাজ করছো চুরি করে আর এই সকলকে খাওয়ানো এটা হইল সোয়াব সোয়াব গুনা সোয়াবে কাটা মাছ কানে মাংস ফ্রিং ফ্রি এখন আমরা খাইতে পারি খাইতে পারি হুজুর ফতুয়া দিয়েছে জেনে বুঝে চুরির এই গরুর গোস খাইলো মানে হুজুরা এর তো লুবি খাবার সামনে দেখছে আর ছাড়তে পারে না চুরির গুরু জানা সক্ষম আজকে একটা গবেষণা করে বের করে বেলেছে বুনায় সোয়াবে কাটাকাটি মাংস ফ্রি তো এইভাবে কিছু হুজুর আছে যাদের দ্বারা এই লুকেরা দুকায় পড়ে যায় দুনিয়ায় তারা মনে মনে একটা তৃপ্তি পায় আমি চুরি করলে কি হবে আমি তো সোয়াবের কাজও করেছি এই হাসরের ময়দানে এই বাহানাগুলো চলবে না দুনিয়ায় এসব করা যাবে কোনো না কোনোভাবে মনকে বুঝ দেওয়া যাবে যে আমি অন্যায় করলেও আমি ভালো কাজ করি এইভাবে নিজেদেরকে প্রত্যেকে নিজের পক্ষে একটা যুক্তিদার দাঁড় করায় কারণ দাঁড় করায় তার পাপের পক্ষে এই কারণে মানুষ আস্তে আস্তে পাপের দিকেই বেশি দাবিতে হয় আর এই জন্য দায়ী এদেশের আলি মুলামাদের একটা অংশ অংশ সকলেই নন একটা অংশ এর জন্য দায়ী তারা পাপের কাজের সহায়ক অন্যায় কাজে তারা প্রতিরোধ করেন না আর সৎ কাজের আদেশ করেন না না আর অন্যায় কাজের ক্ষেত্রে তারা সাহায্যকারী দুনিয়া লুবে পড়ে আর এই আলেমদের আলেমদের প্রাধান্য যখন হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন এটা হল কিয়ামতের আলামত আর দুনিয়া বিদ্ আখির জামানার আলিমগন হবেন এমন তারা দিনের ধুখা দিয়ে দুনিয়া কামাই করবে মানুষকে দেখাবে এটা দিন সবের কাজ কামাই করবে দুনিয়া মানুষকে উৎসাহিত করবে তোমরা দান খৈরাত করো সৎকা করো এগুলো সবের কাজ আর দান খৈরাত এবং সৎকা সবগুলো নিজেরা খাইবে খাই সবগুলো নিজেরা গ্রহণ করবে এরা দিনের দুখা দিয়ে দুনিয়া কামাই করে তো হাসরের ময়দানে কোন ধরনের অজুহাত পেশ হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সরাসরি এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে বলবেন লা আজকের দিনে কোন উজোর পেশ করো না বাহানা পেশ করো না কোন কৈফিয়ত তোমাদের কাছে ছাওয়া হয় নাই আজকে কৈফিয়ত চলবে না বরং বরং ইনামা তুজ যাও নামা কুমতুম তাই মালুন আজকের দিনটা হল শুধুমাত্র এমন বদলার দিন যা তোমরা দুনিয়ায় করে এসেছিলে তারই বদলা হিসাবে দুনিয়া যা করেছিলে তার বদলা দেওয়ার দিন আজকে যদি ভালো করে থাকো ভালোটা পাবে মন্দ করে থাকো মন্দটাই পাবে এখানে আর কোন ধরনের কাটাকাটির কোন ব্যবস্থা নাই গুণায় সবের কাটাকাটির ব্যবস্থা এখানে নাই এখানে যা করেছিলে তাই পাবে আল্লাহ সুবাহান এই ব্যাপারে সরাসরি এই নিষেধাজ্ঞা হে ইমানদারগোন তোমরা আল্লাহর কাছে তো অবা করো খাটি আল্লাহ সুবাহান হুতায় এই সাত নাম্বার আয়াতে কাফেরদের কথা বলেছেন দেখবেন এখানে পরখালের বিষয়গুলো সুন্দরভাবে মনভাবে তুলেছেন ইমানদারদেরকে আদেশ করেছেন তোমরা যাহান নামের আগুন থেকে নিজেরা বাঁচো আর পরিবার পরিজনকে বাঁচাও আল্টিমেটাম দেওয়া হয়েছে আজকের দিন হাসরের ময়দানের বিচারের দিন এটা বদলার দিন আজকের দিনে তোমাদের বদলা ছাড়া আর কিছুই নাই কোন কারণ পেশ করে লাভ হবে না এটা সরাসরি আলটিমেটাম আল্লাহ জানিয়ে দিলেন এরপর ইমানদারদেরকে জানিয়ে দিলেন ইমানদাররা তো মানুষ আল্লাহ তৈরি করেছে জানেন তারা ভুলের উর্দে নয় ইমানদাররা পাপ পুণ্য করে ভালো করে মন্দ করে সবের কাজও করে আবার গুনার কাজও করে এইজন্য জন্য আল্লাহ সুহানাহতার নাফর মানি যা হয়ে যায় অবাধ্যতা হয়ে যায় এইজন্য যায় এই জন্য ইমানদারদেরকে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তো অবা করো কেমন তো বা তা নাচুহা নাসুহা শব্দটি যদি নাচ হাতুন থেকে উৎপন্ন হয় তার মূলটা যদি নাচ হাতুন হয় তার অর্থ হল খাঁটি খাঁটি অর্থ তোমরা খাঁটি তবা করো আর যদি নাসা হাতুন থেকে উৎপন্ন হয় তাহলে সেলাই করা ও তালি দেওয়া এর অর্থ হয় কি তালি দেওয়া সেলাই করে তালি দেওয়া এর অর্থ কি মানুষের গুনার কারণে তার নেক আমলের মাঝে মাঝে মাঝে কিছু ছিদ্র হয়ে যায় গুনার কারণে তার নেক আমলের যে পর্দাটা আছে সেই পোশাকটা আছে নেকির যে পোশাকটা আছে এটা মাঝে মাঝে একটু ছিঁড়ে দেয় তখন সে ওই সিরা জায়গাটা সেলাই করে তালি দিয়ে এটাকে বন্ধ করে দেয় দেখ ওই কাপড়টাকে সে নেকির জায়গাটা পূর্ণ করে নেয় করে নেয় এটা দুইটা থেকেই উৎপন্ন হতে পারে না ছা হাতুন থেকেও হতে পারে থেকে হতে পারে তাহলে অর্থ হল কি এক হল তোমরা আল্লাহর কাছে এমন তহবা করো যে এই তবাটা হলো একান্ত খাটি তো আর দ্বিতীয় অর্থ হলো তোমরা গুনার কারণে তোমাদের নেক আমলের পর্দার মধ্যে যে ফাটল দেখা দিয়েছে সিদ্র দেখা দিয়েছে কিছু সিঁড়ে গিয়েছে এটা সেলাই করে তালি লাগিয়ে এটা বন্ধ করে দাও এই তবার মাধ্যমে এটা আবার সম্পূর্ণভাবে পূর্ণভাবে খাঁটি হয়ে গেল ফিরে আসা ফিরে আসা আল্লাহর বান্দা আল্লাহর এবাদতির মধ্যেই ছিল সে কখনো নাফর মানি করে বসলো তখন সে আল্লাহর এবাদতির এই রাস্তা থেকে সরে গেল না সরে গেল সে সরে গেল जख से बुझते पर आल्ला पथ गे हेदायतर पथ सर गेम गुमराहर पथे चले गम विच्युत हु कुपुरे पथे चले गे जखने साथे साथे से फिर आस गुमराहर पथ का ड़े दिए से हेदायतर पथे फिर आसा शब्द रिजे आसा फिर আর এই তবার তবা পূর্ণাঙ্গ রূপটা হল সে যে আল্লাহর পথ থেকে সরে গেল সরে গেল এই জন্য আল্লাহর আজাবের ভয়ে হবে। আজাবের ভয়ে হবে যে আল্লাহ যদি আমি যে চলে গেলাম হয়ে গুমরা হয়ে গেলাম হয়ে গেলাম আল্লাহ যদি এখন আমার পাক্কাও করে ফেলেন তাহলে আমাকে শাস্তি দিয়ে দেবেন আল্লাহর আজাবের ভয়ে বিত হওয়া আর এই না জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া হওয়া আর আল্লাহর কাছে ওয়াদা করা আমি আর কখনোই নাফরমানি করব না এরপর যে নাফরমানি হয়ে গেছে এর ক্ষমা আল্লাহর কাছে করা নিজের ভুলের স্বীকৃতি দেওয়া দেওয়া অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর আজাবের বইয়ে বিত হওয়া হওয়া আর আল্লাহর কাছে ওয়াদা করা আমি আর কখনোই নাকরমানি করবো না আপনার অবাধ দেওয়ার হব না আল্লাহর হুকুমের বিপরীতে আর কোনো কাজ করব না আল্লাহর কাছে ওয়াদা করা আর যে গুণাটা হয়ে গেল আল্লাহর না প্রমাণ হয়ে গেল এটা তো একটা গুণা হয়ে গেল এই গুণাটা যাতে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কাছে প্রার্থনা করা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা এটার নাম হল তবা তবা এই তবাটাই হলো প্রকৃত খাতি যেই তবার উদ্দেশ্য শুধু আল্লাহকে খুশি করা এখানে লোক দেখানো কোনো বিষয় নয় বিষয় নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আজাবকে ভয় করে আল্লাহর আল্লাহ আজাবকে ভয় করে সে নিজে আল্লাহর কাছে তোবা করবে এটাই হল খাটি তোবা এটাই তবা এনহা তাহলে এই দুইটা এই দুইটা অর্থ ভালো করে জেনে রাখবেন চাল থাকবে একটা হল খাঁটি তোবা না ছাতুল থেকে যদি এর উৎপত্তি হয় তাহলে হল খাঁটি তবাটা হবে এমন খাঁটি যার মধ্যে লুক দেখানো বা অন্য কোন কিছু থাকবে না শুধু মাত্র আল্লাহর আজাবের ভয় এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশা এটাই হবে একমাত্র উদ্দেশ্য আর দ্বিতীয় অর্থ নাসা হাতুন থেকে হলে তার অর্থ হল অর্থ নিজের আমলের নেক আমলের মধ্যে গুনার কারণে যে ফাটল দেখা দিয়েছে একটু জায়গা ছিঁড়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গুনার পরিমাণ যেই যতটুকু হয় গুনার পরিমাণ যদি কম হয় তাহলে একটু ছুটো ছিদ্র হবে পরিমাণ যদি বেশি হয় বড় ছিদ্র হবে ছিদ্র যতটুকু অংশ এই নেক আমলের এই পোশাকের অংশ ছিঁড়ে গেছে গুনার কারণে তালি দিয়ে সেলাই করে এটাকে বন্ধ করে দেওয়া করে অর্থাৎ নেক আমলটাকে পূর্ণ করে দেওয়া করে দেওয়া অর্থাৎ গুণা যা করেছিল এমন তবা করা তবার ফলে গুণা তো থাকবেই না যেই জায়গাটা খালি হয়ে গিয়েছিল সেই জায়গাটাও পূর্ণ হয়ে যাবে তবার ব্যাপারে রাসুল্লাহ বলেছেন কামাল্লাহ জানু গুনা থেকে তবাকারী ব্যক্তি যেন এমন সে কোনো গুনাই করে নাই যখন সে তবা করে ফেললো মনে হল সে আর কোনো গুনাই করে নাই তাহলে তার ওই জায়গাটা খালি হয়ে গেছিল না যে জায়গাটা ছিঁড়ে গেল এই জায়গাটা খালি হয়ে গেছিল তবার মাধ্যমে এই জায়গাটা আবার নেতে পূর্ণ হয়ে গেল তাহলে এই গুণাটা নেকিতে রূপান্তরিত হয়ে গেল গুণাটা আল্লাহ মিছিয়ে দিলেন আর এটা নেকিতে রূপান্তরিত হয়ে ওই জায়গাটা পূর্ণ হয়ে গেল এমন খাঁটি তোবা এই ব্যাপারে আল্লাহ আদেশ করছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তো করো খাঁটি তো করো আশা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব সকল গুনাহাতা থেকে তোমাদেরকে মুক্ত করে দেবেন যখন তোমরা তওবা করবে আশা করা যায় আশা অর্থ কি গানে নিশ্চয়তা অর্থে এসেছে আল্লাহ যখন তোমাদের গুনা খাতা তোমাদের থেকে দূর করে দেবেন আতিকুম তোমাদের সকল পাপ সমূহ তোমাদের মন্দ কাজ সমূহ তোমাদের থেকে দূর করে দেবেন ওটা কোনো মন্দ কাজের প্রবাহ তোমাদের মধ্যে থাকবে না তোমাদের আমল নামায় থাকবে না আল্লাহ আল্লাহটা একেবারে মিটিয়ে দেবেন এটাই হল যে গুণার করে যখন বান্দা তবা করে তার অবস্থা হল এমন সে আসলে কোনো গুনাই করে নাই তার আমল নামাই এর আলামতাল্লাহ রাখেন না মিটিয়ে দেন। আল্লাহ সম্পূর্ণ দূর করে দেবেন আল্লাহ এটা বলছেন যে আশা করা যায় তোমাদের রব এটা করবেন অর্থাৎ আল্লাহ এটা প্রদান করছেন এবং এটাও আশা করা যায় যে তোমাদের রব তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত অর্থাৎ তোবা যদি তোমরা গুনা থেকে তবা করো তাহলে তোমাদের রব নিশ্চয়তা প্রদান করছেন তিনি তোমাদেরকে জাননাতে প্রবেশ করাবেন এমন জান্নাত যার নিজ দিয়ে জর্না দ্বারা প্রবাহিত তাহলে এখানে আল্লাহ কি বলছেন ওয়ায়ুদ খিলাকুম জান্নাতিং তাজরি মিন তাহাটি হালানহার আস রবুম ওয়ায়ুদ খিলাকুম জান্নাতিন তাজরি যে আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত তাহলে জান্নাতে আল্লাহ কি নেকামলের কারণে দেবেন না আল্লাহ তার রহমতের দ্বারা দেবেন যদি তোমরা তো বা করো করো খাঁটি তো করো আর আল্লাহর পথে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা প্রদান করছেন আল্লাহ পৌঁছাবেন জাননাতে তোমাদের নে কামল পৌঁছাবে না আল্লাহ কি বলছেন আল্লাহ তোমাদের কেমন জান্নাতে পৌঁছাবেন যা নিজ দিয়ে জর্ণা দ্বারা সম্ভব প্রবাহিত এটা ওই দিন যেই দিন আল্লাহ তার নবী এবং নবীর সাথে যারা ইমান এনেছেন তাদেরকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না কি ওই ক্যামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তার নবীকে এবং নবীর উম্মদকে যারা নবীর প্রতি ইমান এনেছে নবীর ইমান এনে নবীর সাথী হয়েছে তাদেরকে যারা নবীর সাথী হয়েছে তাদেরকে সেদিন অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না বিয়ে করবেন না করবেন না অর্থাৎ ইমানদারদেরকে এবং নবীকে আল্লাহ দিন সম্মানিত করবেন হাসরের ময়দানে মান ইজ্জত সম্মান মর্যাদা কার নবী এবং ওনার অনুসারী ইমানদারগণের এটাই বলছেন আল্লাহ আল্লাহ ইউসিল্লা এটা হলো ওই দিন যেই দিন আল্লাহ লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না কাকে এবং যারা ওনার সাথে ইমান এনেছে তাদেরকে নরহুমান সেই দিনকার অবস্থা কি হাসরের ময়দানে নবী এবং ইমান সামনে এবং ডান দিকে তাদের নূর ছুটাছুটি করতে থাকবে দৌড়াতে থাকবে হাসরের ময়দানে নবী এবং ইমানদারের নূর তাদের সামনে এবং ডান দিকে ছুটাছুটি করতে থাকবে হাসরের ময়দানে ডান দিকে হল জান্নাত বাম দিকে জাহান নামে জাহান ডানপন্থীরা যাবে জান্নাতে বামপন্থীরা জাহান নামে জাহান নামে দুনিয়ায় কিন্তু হয়ে গেছে বুঝছেন দুনিয়ায় বাগা হয়ে গেছে আল্লাহ এই আসহাবুলি আমি এবং আসহাবু সীমান্ত পয়দা করে দিয়েছেন করে দিয়েছেন একদল জান্নাতেরার একদম জাহান নামে তো সেই দিন নবী এবং ইমানদাদের সামনে এবং ডান দিকে নূর ছুটাছুটি করতে থাকবে সে কি নূর তাদের ইমানের নূর ন সেই দিন তাদের কাছে অন্ধকার থাকবে না তাদের ইমান তখন আলো হয়ে থাকবে সেই নূরটা সকলের সমান হবে না ইমান অনুপাতে তার নূরের আলো আলো সেই চমকাবে চমকাবে হাসরের ময়দানে এই লাইট দিকে বোঝা যাবে তার ইমান পুন স্তরের হাসরের ময়দানে তারা রাস্তা দেখবে লাইট দিয়ে এমন লাইটগুলো জ্বলবে সেই তাদের সামনে এবং ডান দিকে বাম দিক অন্ধকার থাক এটা জাহান নামের পর ওই দিকে তাকানোর দরকার দরকার নাই এই জন্য তারা সামনে এবং ডান দিকে তাকাবেন কারণ ডান দিকে জান্নাতে যেতে হবে তাদের ইমানের নোর তখন তাদের সামনে সেই লাইফ হিসাবে জ্বলবে জ্বলবে আল্লাহ বলছেন যে নূর হুম ইয়াস তাদের নূর দৌড়াতে থাকবে চুটাচুটি করতে থাকবে থাকবে কোথায় বাইনা আইদিহিম তাদের সামনে আই মানহিম এবং তাদের ডান দিকে এই একটা হল সরে ইমানের নূর আর একটা হল তাদের আমলের নূরের নূর আমলটাও সেদিন নূর হয়ে দেখা দিবে যারা নেক আমল করেছিল নেক আমল তখন আলো হয়ে যাবে সেই আলো তার সামনে প্রজ্জ্বলিত হবে আর সেই আলোতে সে রাস্তা চলবে যে ডান দিকে গিয়ে সুজা জানাতে পৌঁছে যাবে ইয়াকুলা রব্বানা নিমলানা নূরানা ফেরিলানা তখন সেই দিন তারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের ডানে এবং সামনে যখন সেই নূর দেখতে পাবে আলো দেখতে পাবে তাদের ইমান এবং নে কামলের তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে হে আমাদের রবু না রব্বানা তারা বলবে হে আমাদের রব আা তুমি আমাদের জন্য আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও ফিরা এবং আমাদের সকল গুণা তুমি ক্ষমা করে দাও মাত করে দাও আলা কুল্লি কালা নিশ্চয়ই তুমি সর্বময় ক্ষমতার অধিকারী ইমানদার গন হাসরের ময়দানে যখন তাদের সামনে ডানে তাদেরই নূর দেখতে পারেন ইমানের নূর নে কামলের নূর তারা কত খুশি হবেন আর কাফের গণ অন্ধকারে সেখানে হাবুডুবু খাবে আর অন্ধকারের মধ্যেই তারা হাত হাত পিয়ে মরবে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে সেই জাহান নামের আগুনটাও অন্ধকার আগুনেতে আমাদের তো দুনিয়ার আগুনে তো কিছু আলো জ্বলে কিছুটা কিন্তু জাহান নামের আগুন এক লয়টা জ্বালাতে এমন করেছেন সে আগুনটা কালো হয়ে গিয়েছে আগুনের রংটাই কালো হয়ে গিয়েছে এই কারণে জাহান নামের মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার কারি একজন আর কিন্তু ইমান দার্গণ কত খুশি তাদের ডানে সামনে নূর চমকাবে চমকাবে দৌড়াদৌড়ি করবে তাদের খুশিতে সামনে তাদের ইমান এবং নেকামল তারা আল্লাহর কাছে দোয়া করবে এই নূর যখন দেখবে দেখবে চুকের সামনে সামনে তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে জি হে আল্লাহ আমাদের জন্য আমাদের এই নূরকে তুমি পরিপূর্ণ করে দাও করে দাও এর অর্থ কি যে ইমানের নূরকে আমাদের জন্য আমলের নূরকে আমাদের জন্য আরো বেশি আলোকিত করে দাও এখানে মর্যাদার প্রতিযোগিতা সকলের মধ্যে সেই মর্যাদার প্রতিযোগিতা মনে করবে যার নূর সে আলো তার জুতি যত বেশি উজ্জ্বল হবে তার মর্যাদা তত বেশি এই জন্য আল্লাহর কাছে তখন চাইতে থাকবে আমাদের এই ইমানের নূর আমলে নূরের জুতি আরো বাড়িয়ে দাও এটাকে পূর্ণ করে দাও এটার আর একটা অর্থ হল এই আলো যেন কখনো নিবে না যায় আমাদের সামনে ডানে যে আলো জ্বলছে আমাদের ইমান এবং নেকামলের এই আলো যেন নিবে না যায় এটা যেন পরিপূর্ণতা পায় পূর্ণ হলে পরে এটা স্থায়ী হবে এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে হাতমিম নূরানা, আমাদের জন্য নূরকে আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও করে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও করে দাও এইখানেও তাদের মধ্যে সেই ক্ষমার অনুভূতি থাকবে যা আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন নিয়ামত দেবেন আল্লাহর নুর দিয়ে তাদেরকে এখানে আলোকিত করবেন তাদের ইমান এবং আমলের বদলা সেখানে দিবেন এরপরও তাদের মনে একটা ভয় থাকবে যে দুনিয়া এরপর তো আমরা গুণা করেছিলাম আল্লাহ এখন দিয়েছেন কখন যদি আবার গুনার কথা উল্লেখ করে আমাদেরকে অপমানিত করেন বা আমাদেরকে শাস্তি দেন এই ভয়টা তাদের থাকবে তোর তারা এই নির্ভয় হওয়ার জন্য সেই সময়ও আল্লাহ সুবাহান হোক আল্লার কাছে তারা ক্ষমা চাইবে যে আমাদের গুণাগুলো মাফ করে দাও না আমাদের গুণাগুলো মাফ করে দাও পরিপূর্ণভাবে ভাবে আমাদেরকে ক্ষমা করে দাও ইন্দির নিশ্চয়ই আপনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী যেমন আপনার শাস্তিও দিতে পারেন তেমনি ভাবে আপনি পুরস্কারও দিতে পারেন যেমনি আপনি নূরে জালিয়ে আলোকিত করে আমাদের জুতি দিয়ে আমাদের পথ চলাটাকে সহজ করে জান্নাতে পৌঁছে দিতে পারেন আবার অন্ধকারে নিমজ্জিত করে জাহান নামে নিক্ষেপ করতে পারেন সব ক্ষমতা আপনার হাতেই সেই সময়ে তারা আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌমত্বের মালিক এই ঘোষণা হাসনের ময়দানে ইমানদার গণ প্রদান করবেন আল্লাহ সুবাহে হাসরের ময়দানের যে কিছু চিত্র অঙ্কন করেছেন সেখানে কি হবে এক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি কারো বিবেকের অপমৃত্যু না গঠে থাকে সে তো জাগ্রত হয়ে যাবে হয়ে সচেতন হয়ে যাবে আমার মৃত্যু তো একণ হয়ে যেতে পারে তাহলে একুনি আমি ফিরে আসি আমি আমাকে সংশোধন করে নেই আমি ভুল থেকে ফিরে আসি আল্লাহ না ফর থেকে মুক্ত হয়ে আল্লাহর এবাদতের প্রতি তার নিজের সিদ্ধান্ত নেবে তখনই সে আল্লাহর আল্লাহ সাহায্য প্রার্থনা করবে হেদায়তের পথে অফল থাকার জন্য আল্লাহ সুবাহানা এমন বান্দাদেরকেই কবুল করে নেন ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতের জন্য তিনি প্রস্তুত করে নেন আল্লাহ জন্য আমাদের সকলকে কোরআন মজিদ শহীদ শুদ্ধ ভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন এই কামনই আল্লাহর দরবারে করছি আমিন কোন প্রশ্ন করার কারণে পাথরকে তো আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দিবেন না পাথর দিচ্ছেন আগুনের জ্বালানি শক্তি বাড়ানোর জন্য সাধারণত গাছ কাঠ দিয়ে যে আগুনটা জ্বালানো হয় ই আগুনের তাপ যতটুকু হয় যদি পাথর জ্বালিয়ে আগুন তোলা হয় সে আগুনের তাপ বহুগুণে বেশি হয় সেই আগুনের তাপ জ্বালানি শক্তি বাড়ানোর জন্য আল্লাহ জ্বালানি হিসেবে সেই জাহান নামের মধ্যে পাথরকে দিবেন যাতে মানুষ বেশি মাত্রায় শাস্তিমুখ করতে পারে এটা তো পাতরের কোন দোষ নাই কথাগুলো ঠিক নয় কারণ যদি পাথর দিয়ে কেউ মূর্তি বানায় পাতর নিজে তো মূর্তি হচ্ছে না সে নিজে তো এই জন্য অপরাধী নয় অন্যরা করছে এই কারণে না মূল জিনিস হল পাতরকে দেওয়া হচ্ছে আগুনের জ্বালানি শক্তি বাড়ানোর জন্য পাতরকে শাস্তি দেওয়ার জন্য না আমি করছি অফিস করবে কোন যাহার নাম যেমন কোন যাহার নাম যে নাই পরিমূল মানে আমাদের আরো আরো এখানে বেটল যে যখন জাহান নামে নিক্ষেপ এখানে যত মানুষ এবং জিনকে যত নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে এত জায়গা তখন খালি থাকবে তখন জাহান নাম বলতে থাকবে হালমিন মজিদ আরো কি আছে আরো কি আছে শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ জাহান নামের উপর নিজের পা রাখবেন তখন জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট এরপর আল্লাহ জাহান নামকে সংকিচিত করে দিবেন তখন এক অংশ অন্য অংশকে পিষ্ট করবে এখানে পাথরের প্রথম আল্লাহ জাহামদিকে সাহু আল্লাহ ইস্তা ঘুরে তোলা খুবই